বারা ইবনু আজিব রাজিল্লাহত হতে বর্ণিত যে নবী সাল্লাহ আলয়াল্লাম মদিনায় হিজরত করে সর্বপ্রথম আনসারদের মধ্যে তার নানাদের গোত্র এবং আবুইসাক রহমতুল্লা আলহী বলেন বা মামাদের গোত্র এসে উঠেন তিনি ১৬ সতেরো মাস বাইতুল মাগদিসের দিকে ফিরে সালাত আদায় করেন কিন্তু তার পছন্দ ছিল যে তার কিবলা বাইতুল্লাহর দিকে হোক আর তিনি বাইতুল্লার দিকে প্রথম যে সালাত আদায় করেন তা ছিল আসরের সালাত। এবং তার সঙ্গে একদল লোক সে সালাত আদায় করেন তার সঙ্গে যারা সালাত আদায় করেছিলেন তাদের একজন লোক বের হয়ে এক মসজিদে মুসল্লিদের কাছ দিয়ে যাচ্ছিলেন তারা তখন রুকু অবস্থায় ছিলেন তখন তিনি বললেন আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে এই মাত্র আমি আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম এর সঙ্গে মক্কার দিকে ফিরে সালাত আদায় করে এসেছি তখন তারা যে অবস্থায় ছিলেন সেই অবস্থায়ই বাইতুল্লাহর দিকে ঘুরে গেলেন রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম যখন বাইতুল মগদিসের দিকে সালাত আদায় করতেন তখন ইয়াহুদীদের ও আহিলি কিতাবদের নিকট এটা খুব ভালো লাগতো কিন্তু তিনি যখন বায়তুল্লার দিকে তার মুখ ফেরালেন তখন এটা তারা খুব অপছন্দ করলো। জুহার রহমতুল্লাহ আলহী বলেন আবু ইশাক রহমতুল্লা আলহী বারা রদিল্লাহ তালাহন থেকে আমার নিকট যে হাদিস বর্ণনা করেছেন তাতে এ কথাও রয়েছে যে কিবলা পরিবর্তনের পূর্বে বেশ কিছু লোক মৃত্যুবরণ করেছিল এবং শাহাদ বরণ করেছিল তাদের ব্যাপারে আমরা কি বলবো। সেটা আমাদের জানা ছিল না তখন আল্লাহ আল্লাহতালা অবতীর্ণ করেন অর্থাৎ আল্লাহ তালা তোমাদের সালাদকে বিনষ্ট করবেন না